বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হকিম করব আপনাদের সামনে পেশ করবে সুরা মক্কি সুরা নবী করিমস্লামের মক্কর জীবনে নাজুল হয়েছে এবং এতে রয়েছে একশো তেইশটি আয়াত আলি ফলাম রে সম্পর্কে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে কিতাবুন হকিমাত আয়াত হু এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যার আয়াতগুলো সুদৃঢ় যার আয়াতগুলি হেকমতপূর্ণ সোম্মা ফুসেল মিল্লাদ হাকিমিন খাবির এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন তার পক্ষ থেকে এবং তাতে বলা হয়েছে আল্লাহ তাবুদ ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দিগি করবে না একমাত্র আল্লাহর ইবাদত করবে ইন্নানি লক মিনু নজির ও বাসির নিশ্চয় আমি তোমাদেরকে তার থেকে আল্লাহ থেকে সতর্ক করছি আল্লাহ পাখির আজাব থেকে সতর্ক করছি নজির সতর্ককারী আমি এবং বসির তার পক্ষ থেকে আমি সুসংবাদদাতা যারা অবাধ্য হবে তাদের জন্য সতর্ককারী আর যারা অনুগত হবে তাদের জন্য সুসংবাদদাতা আল্লাহ পাকির সাদ করে কবীর আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো তুবু এলেহি এবং তার দরবারে তওবা করো ফিরে আসো আল্লাহর দরবারে সংশোধন করে ইউমাত্তেকুম্মান হাসানা তওবা করলে পাকের কাছে গণহার মার্জনা কামনা করলে আল্লাহ পাক কী দেবেন এই ক্ষেত্রে আল্লাহ পাক দুটি বিষয় উল্লেখ করেছেন ইউমাত হাসানা ইলা আজালি মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী দান করবেন পৃথিবীতে আল্লাহ পাক সুখ শান্তিতে তোমাদেরকে রাখবেন তাহলে এটা হচ্ছে আমাদের নগদ ফায়দা ওয়ুতে কুল্লা জি ফাউদ্দলিন ফাউদুল্লাহ এবং প্রত্যেক অনুগ্রহের যোগ্য ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন আল্লাহ পাক তার উপর অনুগ্রহ দান করবেন যে ব্যক্তি এই অনুগ্রহের যোগ্য হবে কোরআন করিমের প্রতি ইমান নিয়ে এসে আল্লাহ পাকের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এবং তার দরবারে তওবা করি ওয়াইন তওয়াল্লাও আর তোমরা যদি ফিরে যাও ফাইন আখাফ আল ইকুম আজাব আউমিন তাহলে তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি মহা মহাদিবসের আজাবকে আল্লাহ পাকর্বুল আলী করে যে কঠিন দিন রয়েছে কেয়ামতের দিন সেই দিনের আজাবকে আমি আশঙ্কা করি এল আল্লাহ হেমার আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল সেখানে ফিরে যেতে হবে ওহো আলাকুল্ল্ল সঈন কাদির এবং তিনি সর্ববিষয়ের প্রতি সর্বশক্তিমান আল্লাহমু না সদুর সুদুর। আল্লাহ বলছেন শুনে রাখো না সদুর আহম তারা বুক ঘুরিয়ে নেই তারা নিজেদের বক্ষকে ঘুরিয়ে নেই লেয়াস্তখ মিনহ জাতি করে আল্লাহ থেকে লুকাতে পারে আল্লাহর থেকে লুকিয়ে যেতে পারে আলা শুনে রাখো হিনা ইয়াস্তাক সোনা সিয়া বহম আল্লাহ থেকে লুকিয়ে দূরের কথা এরকম বুক ফিরিয়ে নিয়ে বরং তারা নিজের কাপড়ে যখন নিজেকে আচ্ছাদিত করে ঢেকে নেই আলায়ুসের রুণ তখন যা কিছু তারা গোপনে রাখে তাও আল্লাহ জানেন মামায়ু এলুন যা প্রকাশ করে তাও জানেন ইন্নাহু আলিম বিজাতিস সুদুর বরং তিনি অন্তর অন্তরের সব কিছু সম্পর্কে সমস্ত বিষয় সম্পর্কে অবহিত আল্লাহ ফাকের ইরশাদ করেছেন ওমামিন দাবতিন ফিল আরজ ই আল্লাহরিস মুস্তাকা মুস্তাউদ্দ আহ কুল্লুন ফিকি তাবি মোবিন আর পৃথিবীতে বিচরণকারী বিচরণশীল যত জীবজন্তু আছে ইলা আল্লাহ রিস্কোহা এ সমস্তের রেজেকের দায়িত্ব আহার পৌঁছাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ ফাকরুল আলমিনের ওয়া আল্লাহ মুস্তাকা এবং আল্লাহ ফাকরবুল আলমিন জানেন যে তাদের থাকার জায়গা কোথাও মুস্তাকার কোথায় বসবাস করবে কোথায় জন্ম নেবে আর কোথায় ইন্তেকাল হবে কোথায় রুজি রোজগার করবে আল্লাহ পাক থাকার জায়গাও জানেন আর কোথায় তাদের মৃত্যুর পর রাখা হয় মুস্তাউদ্দাহ কোথায় রাখা হবে অর্থাৎ কোথায় মৃত্যু ঘটবে এবং দাফন হবে তাও আল্লাহ পাক রব্বুল আলম জানেন কুল্লুন ফি কিতাবে মবিন এ সমস্ত কথা সুস্পষ্ট কিতাবি মাহফুজে লিপিবদ্ধ রয়েছে ভাগ্য লিপিতে ওয়াহু আল্লা খাল কাসমাল আল্লাহ সেই সত্তা যিনি আসমান এবং সৃষ্টি করেছেন ছয় দিনে আর তখন আল্লাহ পাক পানির ফাকরবুল্লা ছিল তাহলে আল্লাহ ফাকর আলমিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের আড়স আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন লিয়াবুল আকুম আয়কুম আহসান আমলা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা তিনি করেন যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করছে ওয়ালাইন কুলতা হে নাবি তুমি যদি বলো তাদেরকে যে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে মৃত্যুর পরে তাহলে অবশ্যই বলবে ওই কাফেরা যারা অপরকালকে অস্বীকার করে ইন হাজা ইহরু মুবিন এ তো সুস্পষ্ট জাদু জাদুর কথা কেমন কথা বলে ওয়ালাইন আঃখার না আনহমুল আজাবা ইমুদা বলছেন আর যদি তাদের থেকে আজাবকে আমি বিলম্ব করি নির্দিষ্ট সময়ের জন্য যে কিছুদিন তাদেরকে ছাড় দেব অবকাশ দেব তাহলে অবশ্যই তারা বলবে যে মা ইয়াহ বেসুহু এই আজাবকে এই শাস্তিকে কি আটকিয়ে রাখল কেন আসলো না আল্লাহ শুনে রাখো ইয় মায়া তিহিম যখন যেই দিন তাদের উপর আজাব আপতিত হবে লাইসা মশরুফান আনহম তখন তাদের থেকে কেউ সেই আজাব শাস্তিকে সরাতে পারবে না ও হা কাবে হিমা কানুহিয়াস্তাহ যে তারা ঠাট্টা বিদ্রুপ করে তা তাদেরকে ঘিরে নেবে আল্লাহাক ইরশাদ করছেন ওয়ালাইন আজাকালাই ইনসানা রহমাতান কফুর মানুষের কিছু স্বভাবের কথা আল্লাহাক উল্লেখ করেছেন যে আমি মানুষকে যদি আমার পক্ষ থেকে রহমতের আসাদন করায় অর্থাৎ আমি যদি তাদের উপর দয়া করি এবং তাদেরকে সচ্ছলতা দিই সুখ দিই সুম্মানাজা নাহা তারপর তাদের কাছ থেকে কেড়ে নিই সেটাকে ছিনিয়ে নিই ইন না হলাই ওসুন কফুর তাহলে হতাশ এবং অকৃতজ্ঞ হয়ে যায় যে হায় কী হইল আল্লাহ ফাকরাবুল্লা আলম বলছেন যে মানুষের স্বভাব হচ্ছে নিরাশ হয়ে যাওয়া হতাশ হয়ে যাওয়া আর মানুষের স্বভাব হচ্ছে লা অকৃতজ্ঞ আজাকল আননি ইনাহারিহন ফুর আর যদি তাকে আমি অনিষ্টের পরে বিপদ আপদের পরে নিয়ামত স্পর্শ করাই নিয়ামত আসাদন করাই মাসাথু যেই বিপদ আপদ স্পর্শ করেছিল লা লায়াকুলান্না তাহলে বলবে জাহাবা সৈয়া আননি আন্নি আমার দুরবস্থা কেটে গেছে আমার দুরবস্থা আমার বিপদ কেটে গেছে ইন নাহ্লা ফারিহন ফুর এবং নিঃসন্দেহে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী হয়ে পড়ে সুখ আসলেই আনন্দের শেষ থাকে না আর অহংকারী হয়ে পড়ে অধিকাংশ অহংকারী হয় না আর কারা আনন্দে উৎফুল্ল হয়ে বাড়াবাড়ি করে না যারা ধৈর্যশীল ও আমিরুস আলিহাত এবং সৎকর্মশীল উলায় কাল ফেরাত কবির তাদের জন্য মার্জনা রয়েছে এবং মহাপুরস্কার রয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন হে নবী সাল তোমার কাছে যেসব বহি হচ্ছে তার কিছু মনে হয় তুমি ছেড়ে দিবে তাদের ভয় ভয়ে এখন বেশি সদরক আর তাতে তোমার অন্তরে যেন সংকীর্ণতা চলে আসছে আমা কৌলু যে তারা বল এই ভয়ে যে তারা বলবে লাউলা আলী হে কান কেন এর ওপর ধন ভান্ডার নাজিল করা হয়নি আও যা মালাক অথবা এবং সমস্ত কিছুর পরিচালনার মালিক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি যা মানুষকে আখেরাত মুখী করে করে আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো পুরো সংগ্রাম আজ রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নারতে বিস টিভি বাংলায়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 আর আমার হুদের আট নম্বর তেরো তের সাদ করেছেন আল্লাফাকে সাত করছেন যে এই লোকেরা অর্থাৎ এই মুশ্রেকরা আরবের কাফেররা বলবে যে ইফতারাহু এ মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম এ কোরআনকে নিজে রচনা করেছে মিথ্যা তৈরি করে নিয়ে এসছে আর বলছে যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব কুল হে নবী বলে আশ্রে সুয়ারিহি তাহলে যদি এটাকে মিথ্যা মনে করো আল্লাহ প্রদত্ত না মনে করো আর আমার রচিত মনে করো তাহলে তোমরা দশটি সুরা এই রকম রচনা করে নিয়ে আসো মানিস্ততা তুমিনে বাদ দিয়ে যাকে পারো তোমরা তোমাদের সাহায্য সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসো আহ্বান করো ইনক সাদি তোমরা সত্যবাদী হো ফাইজিব আর তারা যদি তোমার এই ডাকে সাড়া না দেয় এই চ্যালেঞ্জকে ভুল না করে ফাই আল্লাহ তাহলে জেনে রাখো আনামা আনা এই আল কোরআন হয়েছে আল্লাহর জ্ঞান অনুসারী ও আল্লাহ আল্লাহ ইল্লাহ তিনি ছাড়া আর কেউ সত্য মাহবুদ নেই ফাহাল আন্তু মুসলেম তোমরা কি আত্মসমর্পণকারী হবে তোমরা কি ইসলাম গ্রহণ করবে আল্লাহ প্রদত্ত সত্য দিন জীবন রূপে সাদরে গ্রহণ করবে আল্লাহ পাক বলছেন মনকান্দি অজিনা তাহা নু আফিহা ফিহা ওহম ফিহা আল্লাব খাসুন এর সাদ করছেন যে যেই ব্যক্তি পার্থিব জগৎকে উদ্দেশ্য করবে ওর উদ্দেশ্য হচ্ছে পার্থিব জগৎ এরপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই অজিনা তাহা এবং এর শোভা সৌন্দর্য তার কামনা থাকবে যে দুনিয়াতে নেতৃত্ব হাসিল করবো ভোগবিলাস করবো ধন সম্পদ সঞ্চিত করবো এসব হচ্ছে উদ্দেশ্য নোয়াফি এল এহিম আম আলহ তার এই পৃথিবীতে তাকে পূর্ণ মাত্রায় তার কর্মের বদলা দিয়ে দেবো ওহম ফি হাসুন আর এই সব এই ক্ষেত্রে বা এই পৃথিবীতে তাদের কোনো রকমের কমতি করা হবে না উল্লাকল্লা সাল্লামফিল আখেরত ইল্লা আর এই সব লোক তো তারা যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই নেই কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য এই দুনিয়া ছাড়া তারপরে আর কিছু ছিল না সুতরাং সেখানে পরকালে যে সম্পর্কে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্যও ছিল না কোনো কিছুর আশাবাদী ছিল না আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এরকম কোনো বিশ্বাস ছিল না তাহলে সেখানে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই পাবে না ও হ্যাবেতা ফিহা এবং যা কিছু পৃথিবীত করেছে সব কিছু নিষ্ফল হয়ে যাবে অবাতেলুম্মা কানুইয়া মালুন আর যা কিছু তারা কর্ম করতো সব কিছুই তাদের বা সমস্ত কর্ম তাদের ব্যর্থ হয়ে যাবে আফামান কানা আলামবে শাহেদুম্মিন হো আল্লাহফাক বলছেন আচ্ছা বল তো ওই ব্যক্তি যে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর রয়েছে ওয়াতুলু হো শাহেদুমিনহ এবং সেই কিতাবকে তাদের একজন আর সাক্ষী অর্থাৎ মোহাম্মদ সাল্ল্লাহ্লাম পড়ে শোনাচ্ছে তার পক্ষ থেকে অর্থাৎ আল্লাপাকের পক্ষ থেকে অমিন কাবলেহি কিতাব মুসা এবং তার পূর্বে মূসা আলি সাল্লামকে দেওয়া কিতাব তাওরাত এসেছে যে কিতাব ছিল এমামাম ওয় রাহমা যা ছিল পথ প্রদর্শক এমাম অর্থাৎ পথ প্রদর্শক ছিল এবং তাতে ছিল দয়া এবং রহমত উলায় কাঈ মেনি ওরা তার প্রতি ইমান নিয়ে আসে অর্থাৎ নবী করিম সাল্লাহ এবং তার সাথী সঙ্গীরা তার প্রতি ইমান নিয়ে আসে অমাইয়কফুরবে হিমিন আল আহজাব আর বিভিন্ন দল থেকে যারা এই কিতাবকে অস্বীকার করবে ফান্নার ও মা এদোহ তার সাথে প্রতিশ্রুতি হচ্ছে জাহান্নামের আগুনের ফালা তাকফি মেরিয়াত মিনহ এ সম্পর্কে হে নবী তুমি সন্দেহান হেয়া ইন্নাহুল হাকুমের রব্বিকা এই হচ্ছে তোমার পক্ষ থেকে ওলা তবে বিশ্বাস করতে আল্লাহেরা আল্লাহ রাজুনা আর ওর চাইতে বড় জালেম কি আছে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যায় কথা বলে মিথ্যা রচনা করে উল্লা কাই ইউ রাজুনা এই সব লোকদেরকে যারা মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে আল্লাহদ্দিন সম্পর্কে তাদেরকে তাদের প্রতিপালকের সামনে পেশ করা হবে আসামি করে ওয়াকুল আসাদ আর সাক্ষীদা তারা বলবে হ্যা ওলা মিথ্যা কথা বলেছে আল্লাহ রহমত থেকে এরা বঞ্চিত জালেম ওরাই আল্লাহন সাবিল যারা আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করত। নিজেরাও যেত না বাধা সৃষ্টি করত। গো না এওয়াজা এবং সেটাকে বক্র ভাবে সন্ধান করে সেই পথ খেয়ে বাঁকা করিয়ে দিয়ে থাকে পথে চলতে চাই না এবং তারা অস্বীকার করে আল্লাহাক বলছেন যে এরাই তো সে লোকের আলামিয়া কুন মৌন পৃথিবীতে আল্লাহাক কে হারাতে পারবে না মিন আউলিয়া এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু নেই যারা তাদের সাহায্য সহযোগিতা করবি আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন আজাব থেকে রক্ষা পেতি। পেতে ইদা আফমুল আজাব সুতরাং তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে মা কানুস্তাতি সামা তারা শুনতে পারতো না আল্লাহর দিনের কথা শুনতে পারতো না অর্থাৎ শোনার এই যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটাই কাজে লাগাতানুব সেরুন আর তারা দেখতেও পারত না আল্লাহফাক বলছেন ওলাইকাল্লিন হাসেরু আনফুসাহম এরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আলম এদের কে বলেছেন যে নিশ্চয় এরা চরম ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ইমানিয়াসবে এবং সৎ কর্মশীল হবে ও আখবাতু এলা রবে এবং তাদের রবের প্রতি তারা বিনিত হবে আসহাবুল আসহাবুল্না এরাই হবে জান্নাতের অধিবাসী যেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহা মাসালা ওল আসাম ওসামি হালিয়াস্তাভিয়ানি মাসাল দুই দলের দৃষ্টান্ত এখানে পেশ করছি কাল আমা যেমন অন্ধ বধির ওল বসির এবং চক্ষুসমান ওয়াসম আর শ্রবণশীল এই দুই সেন মানুষের দুই দলের মানুষের দৃষ্টান্ত পেশ করছে হালিয়াস্তাবিয়ান এমসালা এরা কি সমান হইতে পারে এদের দৃষ্টান্ত এদের তুলনা কি সমান হইতে পারে আফালা তাজাক তোমরা কি উপদেশ নিচ্ছ না আল্লাহাক বলছেন ওলাকাত আরসাল্লা নুহান এলাকাও মেহি ইন্নি ইলাকুম নজির উম মবিন এখানে নুহ আলি সালামের ঘটনা আল্লাহাক রবুল্লা আলীন বর্ণনা করা শুরু করেছেন। বলছেন নিঃসন্দেহে আমি নূ আলি সাল্লামকে রসুল করে প্রেরণ করেছিলাম তার জাতির কাছে প্রথম রসুল যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানব জাতির হেদায়তের জন্য যেই সময় প্রথম এই মানব জাতিতে সিরকের সূত্রপাত ঘটেছিল ইন্নি লক্ষ্মী নজিরুমোবিন এবং তিনি বলেছেন তোমাদের জন্য আমি সুস্পষ্ট সতর্ককারী আল্লাহ তাবুদ ইল্লাহ তোমরা আল্লাহ ছাড়া কারোর বন্দি করিও না ইন্নি আখাফ আলিক আজাব ইউমিন আলিম তোমাদের ওপর আমি ভয় করছি সেই ভয়াবহ দিনের আজাবকে সেই দিন বড়ো আজাব তোমাদেরকে পকড়াও করবে যারা কুফরি করেছিল তার সম্প্রদায় থেকে তারা বলেছিল আর সর্বদা প্রত্যেক জাতির যারা নেত্রী স্থানীয় ব্যক্তি যারা প্রধান ব্যক্তি এরাই সত্যকে প্রত্যাখ্যান করে আর এরাই অহংকার প্রদর্শন করে আল্লাহ আক বলছেন তাদের সম্পর্কে মা না ইল্লা বাসারা মিসলানা তারা বলেছিল যে তোমাকে তো হেনু। আমাদের মতো একজন মানুষ দেখছি আয় আর মানুষ কী করে রসুল হইতে পারে অমা নারা কা আত্মাবা কল্লা জিয়া হম আরা দিয়ার রায় এবং তোমার যারা অনুসরণ করছে তাদেরকে দেখছি যে তারা একমাত্র হীন এবং অধম দুর্বল লোকগুলি আমাদের মধ্যে যারা নিচু শ্রেণীর মানুষ বাদিয়ার রায় এবং অধম লোকগুলি অমান আর আলাকুম আলাই নামিন ফজলিন এবং তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না যে আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব রয়েছে প্রাধান্য রয়েছে বালনা জুন নকুম কাজে বিন বরং তোমাদেরকে মিথ্যা মনে করি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি পাকের স্বাদ করেছেন কালাইয়া কৌম আরা কুন্ত আলা ওয়া আতানি সালাম বললেন হে আমার সম্প্রদায় আচ্ছা বলো তো ইন ইনকুন্ত আলিমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর অটাও থাকি ও আতানি রহমাতহি এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে রহমত দান করে থাকেন অর্থাৎ নব ইসালাদ দান করে সম্মানিত করে থাকেন ফাউমিয়াতে আলি কুম আর সেটা তোমাদের ওপর গোপন রাখা হয়ে থাকে তোমাদের উপর স্পষ্ট নাই ওঠে আনুল যেম হা তাহলে কি তোমাদেরকে অবস্থায় বাধ্য করতে পারি তোমাদেরকে বাধ্য করি কি আমি ইমানের দিকে নিয়ে আসতে পারি সত্য দিনের দিকে নিয়ে আসতে পারি ওয়ান তুমলা অথচ তোমরা তা অপছন্দ করছো এটা কখনো সম্ভবপর নয় আল্লাহাক বলছেন বললেন ওআ আলী সালাম যে হে আমার সম্প্রদায় লা আসুম আলি হিম আল এই যে ইসলামের দিচ্ছি রাত দিন মেহনত করে তোমাদের সংশোধনের চেষ্টা করেছি এর ওপর তোমাদের কাছে কোনো ধন সম্পদ কামনা করি না ইন আজিরা ইলা আল্লাহ আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে অমা আনা বেতারে দিল্লি ইন আমার যারা ইমান নিয়েছে তাদেরকে আমি বিতাড়িত করে দিতে পারি না আমার মজরিস থেকে আমার আশপাশ থেকে ইন নাহ মোলা কোরআবেহীম কারণ এরা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং এতে এদের বিশ্বাস রয়েছে বরং আমি তোমাদেরকে দেখছি যে তোমরা বড়ই মূর্খ জাতি মানতে রাজি হচ্ছ না ওয়া ইন হে আমার সম্প্রদায় যদি আমি এই গরিব অভাবীদেরকে এই অশিক্ষিতদেরকে যারা ইসলামের দিকে এগিয়ে এসেছে তাদেরকে আমি তাড়িয়ে দিই তাহলে আল্লাহর কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে কে আমাকে সাহায্য করবে আফালা তাজাকুন তোমরা উপদেশ নিচ্ছ না যেমন বললেন আমি বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের ধন ভান্ডার রয়েছে ওয়ালা আলমুল গাইবা আর আমি গাইব জানি না অদৃশ্য সম্পর্কে আমার কাছে কোনো সংবাদ নেই আমার কাছে এই ক্ষমতা নেই যে আমি যে কোনো অদৃশ্য আমি আমার চাবি দিয়ে খুলে নেবো সব জেনে নেবো ওলা আকৌল এন্নি মালাক আর আমি এ কথাও বলছি না যে আমি ফেরেস্তা পার আমি তোমাদের মতে মানুষ আর ওলা আকৌল লি আয়ো ইউতি আহমুল্লাহ খের আর ওই সব লোক সম্পর্কে আমি বলছি না যেই এই সব লোকদেরকে তোমাদের দৃষ্টি তুচ্ছ মনে করছে অবজ্ঞা করছে যে তাদেরকে আল্লাহ পা কোনো কল্যাণ দেবেন না হয়তো তারাই কল্যাণের বেশি অধিকারী এবং তারা যেহেতু আল্লাহর দিনের দিকে বেড়ে এসছে আল্লাহফাক তাদেরকে এই কল্যাণ দিয়ে সম্মানিত করতে চেয়েছেন আল্লাহ আল বিমা ফি তাদের মনে কি আছে আল্লাহ বেশি জানেন তাই আল্লাহ তাদের মনের সততা জানতে পেরে তাদেরকে ইমান এবং ইসলামের তৌফিক দান করেছেন ইন্নি এজাল্লা মিন আল্লামিন আমি যদি এদেরকে তাড়িয়ে দিই তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো কালু ইয়া নু হো কাদ জাদা ফার্তা মিনাস ইনকুন্ত জাতিরা বলল যে হে নো জা দলতানা তুমি তো আমাদের সাথে ঝগড়াই লেগে গেছো ফাঁক সারা তার জেদালানা আর খুব বেশি বাড়াবাড়ি করা শুরু করেছো এই ঝগড়া আয় তুমি বেশি আমাদের ব্যস্ত করে ফেলেছ ফা আেনা বেমা তেয়েদোনা আর যা তুমি আমাদের সাথে প্রতিশ্রুতি করছো যে আমরা যদি তোমার প্রতি ইমান না নিয়ে আসি তাহলে আমাদের উপর আসবে তা নিয়ে আসো ইনকুন্ত মিনা সাদেকিন তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও ইননামা কালা ইনামায়াতি কুমবে মোজীন বললেন যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সেই আজাব নি আসতে পারেন যদি তিনি চান আল্লাহকে তোমরা আর আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই ইন আরকুম ইন কান আল্লাহ ইয়াকুম যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক ওয়াইলি ইহেতুর এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহফাক যেন আমাদেরকে নেকামল তৌফিক দান করেন তার দিকে ফিরার যেন তৌফিক দান করেন কামল নিয়ে এখানে আজকের মতো তফসি শেষ করছি আল্লাহফাক যেন আমাদের জান্ন তুল দান করেন সুভান রব্বিকা রব্বিলজাতফুন ওসালাম আলমুর সরিন আলহামদুলিল্লাহ আল্লা নবীলামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ তাহলে আল্লাহ নবীলাম যে আদর্শ নিয়ে আসছেন যে দিন নিয়ে আসছেন তাহলে সে দিনকে আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে शुद्ध तहिदर रसि के मजबूत सत्यवादी उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूषण एशब पर के आमा देर प्यों नभी की। शेख प्रिय नबी मुहम्मदारिकारूह देखी साल चल्लिस हादिस मंगलवार और शुक्रवार रत बारोटाए रे एगारोटार বিস TV বাংলা